যে জিনিসটা আছে সেটা নিয়ে তার সঙ্গে মডার্ন গল্প মডার্ন সেন্সিবিলিটি একটু যদি কম্বাইন না করা যায় তাহলে কি করে আজকের মানুষকে স্পর্শ কিছুটা আনা যায় কেউ যদি চেষ্টা করেন হয়তো করতে পারে কিন্তু মুশকিল হচ্ছে যে এই শহরের অডিয়েন্স জন্য যে নতুন নাটক হবে এই নাটকের জন্য এরা যে সঙ্গে মিলে গালিল জীবন করলো তখন তো এই একটা লক্ষ্য নিয়ে যে প্রফেশনাল হবে কিন্তু গালিল জীবন কটাও কিনা কি প্রফেশনাল বেসিস তৈরি আর বড় দলের আন্দোলনের যারা যাত্রায় গিয়েছিলেন তারা যাত্রা একটুখানি বদলাতে পেরেছিল আমার মনে হয় না যে খুব বড় ইম্প্যাক্ট তারা যাত্রায় ভাঙতে পেরেছে অথবাও তো সেভাবে তাছাড়া যে দলটা চালাবেন সেটা তো বোধ আমার মনে হয় না যেমাত্র বাঙালি আমাদের যুদ্ধ হয় বিদেশি যেখানে যুদ্ধ হচ্ছে যেখানকার আলাদা রকমের প্রবলেম আমি নাটক দেখতে গেলাম সেটা আমার চেনা অভিজ্ঞতা না হোক একটা অচেনা অভিজ্ঞতা সমস্যা হলো আমার চেনা অভিজ্ঞতা जे जोधार कृषक लड़ाई सेमूल तैयारी गोद्धार मात्र कनेक्टाल कानिकल और कृषक मात्र हे भय बड़ जोधा एवं सरल फर्मूलाटा सकले ही চেনা পণড়া থেকে বেরিয়ে একই কনফ্লিক্ট আনছে মহাকালী বাচ্চাদের কিন্তু সেটা নাটক হিসেবে খুব দাঁড়ায় আর এই নাচ গানের ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে সত্যিকার বলতে গেলে আজকের যা নাটক হচ্ছে সেটা একটাও দু ঘন্টা বসে দেখে এলাম দেখে এসে ভুলে গেলাম সেটা যে কোনো বছরের পর বছর একটা দেখা নাটকটা যে এরকম বাংলা বই আপনি খুব নেই বলবেন পণ্ডিতা কি করেছেন পণ্ডিতরা বিদেশি বই কয়েকটা দেখে ঝাড়া অনুবাদ করে দিয়েছেন এবং দেখো আমাদের অবস্থা ওর মধ্যে দিয়ে যে কি করা যায় সেটা বলা উচিত হয় না ওই বিদেশি বই পড়ে পড়ে সব শেখানো আচ্ছা সংস্থানের তরফ থেকে কি কি করা উচিত বলো যারা গুলো করতে পারতো ইউনিভার্সিটি গুলো লক্ষ্য ছিল পন্ডিতেরা নিজেরা বই লিখতে যতটা ব্যস্ত তাদের তো রিসেন্ট হিস্ট্রির সঙ্গে তো যোগ নেই আমাদের <laughs> পণ্ডিত আমাদের নাটকের দলগুলো তারা নিজেদের সমস্যা নিয়ে এত ব্যস্ত তারাও এই মেটেরিয়াল হাতে না আপনি করছেন সেটা অনেক বড় কাজ দেখি কাজটা তো অনেক বড় আর তবে আমার যেটা ভালো লাগছে যে যাদের কথা হচ্ছে তারা খুব সহযোগিতা করেছেন তাহলে আজকে এখানেই শেষ করা যাক তবে তোমাকে আরো একটু টাইম আমার সংস্থানের জন্য একটু একটু দিতে হবে যতটা পারো যে কাজে কেন মনে হয় যে এডিটিং এর কাজে একটু সাহায্য তোমার লাগবে সেটা হলে আমার মনে হয় যে যেরকম হয়ে যাচ্ছে আপাতত দুটো একশো পাতা করে যদি আমরা ছোট ছোট বইগুলো যদি বার করে যাই আর খুব কোনো ক্ষতি নেই তাহলে আমার মনে হয় যে এটা একটা ভালো থ্যাংক ইউ পবিত্র